সালামু আলাইকুম আহমতুল আহমদুল্লাহ দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে প্রীতি শুভেচ্ছা মুবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আহকামুল কোরআনের আলোচনা আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি এবং আল্লাহর কাছে রব আলামিন যেন এই কোরআন দিয়ে জীবন গড়ার সংগ্রামে আমাদের সবসময় যেন একইভূত রাখেন আমরা যেন এই চেষ্টার সঙ্গে থাকতে পারি এর মধ্যে দিয়ে যেন আমাদের জীবন শেষ হয়ে যায় আর কোরআন যেন আমাদের দুনিয়া এবং আখেরাতের ভালায়ের কারণ হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনের মাধ্যমে যেন কাল কেয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে নাজাদ দেন আমিনবাল্লাহ আলামিন। আমার সম্মানিত ভাই বোনেরা আমরা আলোচনা করছি সৌরাত উন্নষার বাস নম্বর ফোরটি থেকে আর আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তালা কারো উপরে জুলুম করেন না দুনিয়াতেও করেন না আখেরাতেও করেন না बर अन्यायिचारा करल्लाफ कर दें आल्लाहु किस कर सब माफ करा दी प्रत्येक अपराधे कारण शस्तर व्यवस्था आल्ला दी एक पड़ता ना एक मुहूर्त दुनिया कन्टिन्यू करते भाइयार बेरा প্রতি সেকেন্ডে দুনিয়াতে যে পরিমাণ অপরাধ হয় যে পরিমাণ অন্যায় হয় যে পরিমাণ জুলুম হয় যে পরিমাণ অবিচার হয় যে পরিমাণে ব্যবিচার হয় যে পরিমাণে আল্লাহর বিপক্ষে যাওয়া হয় আল্লাহর নাফরমানি করা হয় আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে শাস্তি দিতেন তাহলে আল্লাহকে তারপরও দোষ দেওয়া যেত না। রবুল্লাহ আলমিন যেহেতু রহমানুর রহিম রবুল্লাহ আলমিন যেহেতু দয়াশীল আল্লাহ রবাহিন আমাদের প্রতি ক্ষমাশীল আল্লাহ তহ এগুলোকে ইগনোর করেন আল্লাহ তাদেরকে ইমিডিয়েট শাস্তি দেন না কেয়ামতের জন্য এটাকে রেখে দেন যে আয়াত আমরা তেলওয়াত করেছি এই আয়াতকে আমরা একবার রিপিট করে নি আলোচনা কন্টিনিউ করার আগে بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من لدنه أجرا عظيما نشتي الله কারো উপরে জার্রা পরিমাণ সামান্য পরিমাণ জুলুম করেন না আর যদি হাসানাত নেক আমল একটাও হয় আল্লাহ আল্লাহরুল আলমিন তাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেন আর আল্লাহ তার পক্ষ থেকে আজরা আজিম বড় ধরনের পুরস্কার আল্লাহ সুফহান হওয়া তা আলা দান করেন আমার ভাইরা আমার বোনেরা কেয়ামতের ময়দানে বিচারের জন্য কেয়ামতের ময়দানে কোন বান্দাকে কোন গোষ্ঠী কে নিয়ে আসা হবে ঘোষণা কারি ঘোষণা করে দিবে পুরো কিয়ামতের ময়দানের জন্য হাজা হিয়ানু বৈয়ান এই হলো অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক অমুক গোষ্ঠীর বিচার শুরু হয়েছে মানকানু হাক ফাল হাকিহি যদি এই লোকের কাছে বা এই গোষ্ঠীর কাছে কারো কোনো হক থাকে এই ব্যক্তি অথবা এই গোষ্ঠী কারো পরে জুলুম করেছে যদি এরকম থাকে তাহলে তোমরা আজ চলে আস আপনার কি মনে হয় আল্লাহ যখন ইহুদিদের বিচার করবেন ইসরায়েলের তখন ফিলিস্তিনের শিশুরা যারা মারা গেল তাদের ফ্যামিলিরা এরা সবাই এসে হাজির হবে না তখন ইহুদিরা কি জবাব দিবে আল্লাহর কাছে এই দুনিয়ার মোয়া মেলা কিছু শেষ হয়ে যায় না যাদেরকে অন্যায় ভাবে শাস্তি দেওয়া হয় ফাঁসি দেওয়া হয় যারা ফাঁসি দিলি দেওয়া হয়েছে আর যারা ফাঁসি দিল তারা আল্লাহর কাছে আসামির কাট গড়ায় জড়ায় যাবে তাদের কি জবাব দিবে আল্লাহর কাছে তখন মহিলা অনেকে খুশি যে বলবে না তাহলে আমার বাবা আমার ভাই আমার স্বামী যারা আমার উপরে জুলুম করেছে তাদের থেকে আমি হক নিতে পারবো এই জুলুমের বদলা আদায় করতে পারবো কারণ ওই দিন তো আপনার বোন আপনার মা আপনার স্ত্রী কেউ আপনার পরিচয় দিবে না ফালা সেদিন কোনদিন এই বংশের কোনো পরিচয় থাকবে না আর বংশের পরিচয় একজন আর একজন কে কোনো কিছু চাওয়া যাবে না সাহায্য চাওয়া হবে না ফায় কিন্তু সমস্যা কোথায় হবে আল্লাহ সেদিন মানুষের হকের কোনো কিছুই মাফ করবেন না কারণ এটা হক কলে এবার আল্লাহ নিজের হক যদি কোনো বান্দাবান্দি নষ্ট করছে আল্লাহ মাফ করে দিবেন চাইলে কিন্তু তাকে একদম মানুষের সামনে তাকে দাড় করাই দিবেন আর তাকে বলবেন আর হকু কাহোম মানুষের যে হক নষ্ট করেছিল এই হক তাদেরকে ফেরত দিয়ে দাও তুমি একজনকে গুলি করে মেরেছিলে এটা তার জীবন ফেরত দাও তুমি একজনের কষ্ট করে তুমি পয়সা নিয়েছিলে পয়সা ফেরত দাও তুমি একজনের আল ঠেলেছিলে জমির তুমি এই জমি এখন ফেরত দাও তুমি একজনে জোর করে একজনের মেয়েকে তুমি ব্যবহার করেছিল। এখন এটা তার ইজ্জত ফেরত দাও তুমি এক দেশকে জোর করে দখল করেছিল। এখন ফেরত দাও মুসলমানদেরকে ফিলিস্তিন থেকে উৎখাত করে দিয়েছিলে ফিলিস্তিন তাদেরকে এখন ফেরত দিয়ে দাও এই কথা যখন আসবে তখন যে ব্যক্তির বিচার শুরু হয়েছে সেই ব্যক্তি ফায়াকুলি বলব আমি কি ভাবে তাদের হক কে ফেরত দিব আমি তো এখন আর দুনিয়ায় যাওয়ার কোন সুযোগ তো তুমি আমাকে দাও নাই তো আমি আমার যে হক নষ্ট করেছি অন্য মানুষের আমি এটা মানুষকে ফেরত দিব কি করে ফায়াক তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে খুজুমিন্ত নে আছে আর এই নেক আমল থেকে দিতে থাকো যাকে যে পরিমাণ জুলুম করেছে ওই জুলুমের পরিমাণ অনুযায়ী দিতে থাকো কম জুলুম করলে কম দাও বেশি জুলুম করলে বেশি দাও যদি আল্লাহ হয়ে মানুষের হক শেষ হয় নাই তখন আল্লাহ রব আলিন বলবেন যে যাদের হক সে নষ্ট করেছিল জুলুম করেছিল তাদের গোনাগুলো তার উপরে চাপায় দাও সেটা করা হবে এরপরে তাকে জাহান নামে নিয়ে যাও বিচার করতে গিয়ে আল্লাহ জুলুম করবেন না আল্লাহ এবং তিনি সর্ব করবেন। এখন আল্লাহর হক যদি কেউ নষ্ট করে থাকে সেটা আল্লাহআ হয়তো মাফ করে দিবেন কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করবেন আমার ভাইয়েরা আমার বোনেরা কেয়ামতের ময়দানে ফেরত দিতে হবে দুনিয়ায় হয়তো আপনার ক্ষমতা আছে আদালতের আখেরাতে আপনাকে এর জবাব দিতে হবে আজ পৃথিবী আমার ভাইরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একটা জালেমদের গ্রুপ আর একটা মজলুমদের গ্রুপ রাষ্ট্রীয় ভাবে আজ জুলুম চলে एक राष्ट्रेुलुम करो गोष्ठर्मेर मानुष अन्न धर्म मानुषे जुलुमे अंधकार अंधकार अंधकार पृथ्वी अंधकार सब जुलुमे विचार ए दुनिया आशा जाए ना मानुषर पर पृथ्वी बरबर निर्तन हो मेसा मानुष्टर जीवन रक्तर होली खेला मानुष दे जीवन के शेषत के लुण्ठन लाख लाख जुलूमचारुनिया की सब जुलूमच रबुल आलमीन क्या मतलब मैदान करब्ला कारोरे जुलूम करना আল্লাহ মাজলুমের পক্ষে থাকবেন আর জালেমের থেকে মাজলুমের হক আদায় করে দিবেন কেমতের ময়দানে ভাইরা যেন আমরা সাবধান হই আমরা যেন নিজেরা জালেম না হই আমরা যেন জুলুমকে পৃথিবী থেকে বন্ধ করি আমরা আমাদের আলোচনাকে কন্টিনিউ করব কিন্তু এর মধ্যে সময় হয়ে গেল খানিক্ষণের বিরতিতে যাওয়ার উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড ব্যাক সুন আফটার দ্য ব্রেক ইন ফ্রন্ট অফ টেলিভিশন স্ক্রিন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 বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কথা বলছিলাম আজকে দুনিয়া জালেম এবং মজলুম দুই শিবিরে বিভক্ত হয়ে গিয়েছে আমাদের কথা হলো নিজে জুলুম করবে না আর তুমি এটাই হল ক্লিয়ার কাট কথা আমাদের আর আল্লাহ সুবাহ জুলুমকে পছন্দ করেন না এরপর আল্লাহ সুহান কোনো অবস্থাতে কারো উপরে দুনিয়াতেও না না কারো উপরে আল্লাহ জুলুম করবেন না আল্লাহ আমাদের মন্দ করতে চান না কার মন্দ কে করে যার মন্দ সেই করে কাজে আপনি নিজে সবসময় নিজে সচেতন হয়ে চলবেন জুলুম থেকে নিজে বাঁচবেন অন্য মানুষের উপরে যেন জুলুম না হয় সেদিকে খেয়াল রাখবেন তাহলে আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন আল্লাহ মেহরবান আল্লাহ জালেম না এই জন্য দেখেন যদি আমরা আমল ছোটোখাটো করি এটাকে আল্লাহ রবুল্লা আলমিন অনেক বড় করে আমাদের জন্য বেনিফিশিয়াল করে আমাদের উপকারী করে আল্লাহ আমাদেরকে নাজাতের কোনো জরিয়া আছে কিনা। এটা আল্লাহ রবাহ আলমিন খুঁজে দেখবেন যদি ছোট্ট একটা হাসানাও থাকে ছোট্ট একটা নেক আমল থাকে আল্লাহ রব্লা আলমিন এই নেক আমলকে বাড়ান বাড়াইতে থাকেন বাড়াইতে থাকেন আল্লাহর এটা বড় একটা মেহরবানি এত বড় মেহরবানি যে এটা আপনি কল্পনাই করতে পারবেন না আল্লাহ এক হাতে বলছেন মঞ্জা হাসান হাসানতি। যিনি ভালো কাজ করবেন যদি খারাপ কাজ কেউ করে তাহলে একটা খারাপের কারণে একটাই লিখবেন আল্লাহ বাড়াবেন না আর আল্লাহর আলমিন তাদের উপরে জুলুম করবেন না যদি খারাপ কাজও বাড়ত তাহলে তো হয়েই যেত অবস্থাটা কি আল্লাহ এত বড় মেহরবান আপনি যদি ছোট্ট একটা চারা গাছ লাগান ওই চারা গাছকে আল্লাহ দশ গুণ বাড়াবেন দশ ডাল দিয়ে দিবেন আর একা মধ্যে আল্লাহ ইবেন এক কে গুণ পর্যন্ত বাড়ানোর কথা বলেছেন সুরাতুল বাকরাই মসলিনুল সুলি আতু অনাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের এক্সাম্পল হলো একটা বীজ আমরা যে বিচি দিয়ে বিভিন্ন গাছ লাগাই মনে করেন ধানের একটা বীজ আমি থেকে একটা আপনার ডাল বের হলো डाल सतट बैर हल एक डाले सतट सबान प्रत्येक धान एक गम हो गह कत हलो हंड्रेड टाइम से गुण करें सेभन हंड्रेड सातशो ग সাতশো গুণ পর্যন্ত হয়ে গেল এরপর আল্লাহ বলছেন সাতশো পর্যন্ত আল্লাহ যদি চান তাহলে এটাকে আল্লাহ রবাহিন আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দিবেন আল্লাহ অনেক বড় অনেক কিছু জানেন আল্লাহ মূলত মানুষকে নাজাদ দেওয়ার জন্য মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে পথে নেওয়ার জন্য যত পসিবল মিনস আছে আল্লাহ তুডু এভরি সিঙ্গল বিট কিন্তু আমরা আমাদের বিট তো করতে হবে আমরা আমাদের অংশটা তো করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন তো সবসময় रहम नहीं करम नहीं फजल पालन कराँ भाइरा दर्शक मंडल यह समस्या मध्य पड़ी अपनी एक क्षेत्र प्रथम तोल आपनर दस एरपर आबाद सतशो थे और बसिड़े তিনি বলেছেন যে আবু হা কে এসে কিছু লোকজন আসলেন তার মধ্যে আবু আমি শুনেছি যে তুমি আল্লাহ নবী থেকে নাকি হাদিস বলো যে যদি কেউ একটা ভালো কাজ করে তাহলে আমি আল্লাহর নবী কে বলতে শুনেছি কি বলতে তিনি শুনেছেন একটু খেয়াল করে শুনবেন দুই হাজার বার এক হাজার হাজার বার না দুই বার আল ফাই আলফানা আল্লাহ রবাহিনে এত দূর পর্যন্ত আগাবেন এটা হতেই পারে এটা কত বড় কত বেশি আই ক্যান নট ক্যালকুলেট আর নট ইন এনিওয়ে এরপর আবু হেরা আয়াত শোনালেন আখেরাতের তুলনা দুনিয়ায় যা তোমরা ভোগ করো খাও দেখো এটা খুবই কম কম কম কম এত কম যার কোন তুলনা চলে আর হায়াতি তোমরা কি দুনিয়ার জীবন কিনি বেশি খুশি হয়ে গিয়েছো আখেরাতকে ছেড়ে দিয়েছো আর দি তুম্বিল হায়াতি দুনিয়া মিনাল আখেরা জেনে না কো পারে না না। কাজেই আল্লাহ হলেন বড় মেহরবান যদি আপনি একটা ভালো কাজ করেন আল্লাহ এটাকে বাড়াতে থাকবেন যদি আপনি অনেক অনেক গুণ ভালো কাজ করতে পারেন আল্লাহ কত গুণ বাড়াবেন আর যদি আপনি একটা অন্যায় করেন তাহলে আল্লাহ রবুল্লা আলমিন মাত্র একটা অন্যায়ের সাজা আপনাকে দিবেন কেয়ামতের ময়দানে তারাই হবে সব থেকে বড় মুফলেস সব থেকে দরিদ্র হবে তারা গরিব হবে তারা নিঃস্ব হবে তারা যারা কেয়ামতের ময়দানে অনেক স্বভাব নিয়ে যাবে কৎসাতাম হাজা আর তার সব নেকি চলে যাবে ওদের গোনাগুলো নিতে হবে সে সব থেকে হলো দুর্ভাগা সে হলো সব থেকে গরিব সব থেকে নিঃস্ব ফকির হলো ওই ব্যক্তি আল্লাহ যেন আমাদেরকে এরকম না করেন আল্লাহ যেন কিয়ামতের মানে আমাদের হিসাবটাকে সহজ করে দাও আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা দিয়ে দাও আল্লাহ তুমি আমাদের নেকির পাল্লা টাকে তুমি ভারী করে দাও আল্লাহ তুমি আমাদের গুনাহের পাল্লা টাকে তুমি হালকা করে দাও আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক অনেক সুক্রিয়া অনেক ধন্যবাদ আপনারা আমাদের সাথে ভবিষ্যৎ থাকবেন ইনশাআল্লাহ টিভি বাংলা সাথেই থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল Om Om Om Om